মানবতার সমাধান সময়ত দর্শক আপনারা যারা পিস বাংলার বাংলার দর্শস্থ অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দোয়া করি আল্লাহ দিন জানার এই আগ্রহ ও চেষ্টা আমাদের থেকে কবুল করে নেয় দর্শক আমরা আলোচনা করছিলাম সোনা আলোকে শ্রম ও উপার্জন এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম কৃষি কর্মের কথা আমরা দেখলাম রাসলাসাল্লাম ব্যবসা এবং হাতের কর্ম উৎসাহ দিয়েছেন নিজেরাও করেছেন আর এ বিষয়ে তিনি আরো বলেছেন অন্য হাদিসে মাহমিন মুসলিম গারসান এবং সব লেখা হবে আল্লাহ কাজেই আমরা ফসল ফলাবো গাছ লাগাবো বেশি ফল ফসল ফলানোর জন্য চেষ্টা করবো দুনিয়ায় অধিক ফলনশীল দিয়ে শুধু লাভ করার জন্য নয় আমরা আখেরাত মুখী হব এজন্য আল্লাহ আমাদের সব দেবে এই চিন্তা রাখব। তাহলে ফসল কম হোক বেশি হোক চুরি হোক পাখিতে খেয়ে যাক আমার ঘরে আসুক সকল ক্ষেত্রে আমার চেতনা হবে আল্লাহ আমাকে সব দিয়েছেন আমার হৃদয় পরিতৃপ্ত থাকবে দুনিয়ার যে অর্জন আমি তো করবোই কিন্তু আখেরাতের অর্জন আল্লাহর বরকতের অনুভূতি আমার হৃদয়কে উজ্জীবিত করবে আমার নেকির আমল নামাকে ভারী করবে ইসলাম কত বাস্তববাদী আল্লাহ রসুল সাল্লাম বলছেন বলছেন যদি কেয়ামত শুরু হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে তাহলে যদি সম্ভব হয় যে গাছের চারাটা লাগিয়ে উঠবে সেজন্য চারাটা লাগিয়ে ওঠে দর্শক লক্ষ্য করুন কেয়ামতের সিঙা ফুৎকার হয়েছে শুরু হয়ে গেছে কেয়ামত আমি গাছের চালাটা লাগাচ্ছিলাম না লাগিয়ে উঠবো না কারণ আমার কর্ম আমাকে করতে হবে ফলাফল আল্লাহ কেয়ামত তো হয়ে গেল গাছ তো আর বড় হবে না এই কিন্তু আমার কাজ নয় আমি গাছ লাগিয়ে ফেলি আমি সব পেয়ে যাব। এভাবেই আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে বাস্তববাদী হতে শিখিয়েছেন তুমি তোমার কর্ম করো ফলাফল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বিশেষ করে বৃক্ষ বৃক্ষরোপণ গাছ লাগানো কৃষিকাজ করা চাষবাস করা ফসল ফলানো এগুলোর ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বিশেষ উৎসাহ দিয়েছেন এটা উপার্জনের শ্রমের একটা পথ কাজেই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে বিশেষ করে আমরা বাঙালি সমাজের মানুষ কৃষি নির্ভর কখনোই যেন কৃষিকাজকে শুধু দুনিয়ার কাজ মনে না করি এটা আবাদত এবং এর মাধ্যমে আমরা নিজের প্রয়োজন মেটাবো কোনো সমস্যা নেই অধিক ফলনশীল ফসল ফলাবো এটাও সমস্যা নেই তবে এখানে আমরা আখের আত্মকিতা এটা যে এ এ ব্যাপারে সচেতন থাকবো এর থেকে মানুষদেরকে দেওয়ার চেষ্টা করবো আত্মকেন্দ্রিক না হই আনে আল্লাহ আত্মকেন্দ্রিকতার একটা গল্প জানিয়েছেন আমাদেরকে কৃষি ফসল হয় যখন ধান কাটি আম গাছের আম পেরে আনি ফসলগুলো ফলগুলো নামাই আশেপাশে গরিব মানুষ জমা হয় পাড়া প্রতিবেশী দেখতে আসে তাদেরকে দিলে কমে যাবে আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা কিছু মানুষ তারা চিন্তা করলো যে আমরা রাতারাতি ফসল ফল একটু সকাল সকাল কেটে আনব যেন মানুষেরা জানতে না পারে জানলেই তো অনেক মানুষ আসবে দিতে হবে না দিলে মানুষ কী মনে করে গরিব আসবে দিতে হবে আবার মানুষদের দেবে কোন আমরা কষ্ট করে ফলিয়েছি আমরাই ভোগ করব। তারা প্ল্যান করলো যে মানুষকে দেবে না দরিদ্রকে দেবে না অসহায়কে দেবে না এতিমকে দেবে না পড়শিকে দেবে না নিজেরা আগেই ঘরে তুলে ফেলবে যেন কেউ না জানতে পারে রাত্রে প্ল্যান করলো আল্লাহ এত নারাজ হলেন রাত্রে ফসল গুলো ধ্বংস হয়ে গেল সকালে যে দেখলো যে ফল ফসল নেই দর্শক আত্মকেন্দ্রিক হবেন না ফল ফসল আল্লাহ দিয়েছেন মানুষের দেওয়ার চিন্তা রাখুন বেশি ফলন হবে কেন শুধু নিজে নেব না গরিবকে দেব এতিমকে দেব পড়শিকে দেব আত্মীয় স্বজনকে দেব দেওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর কাছে সবের মানসিকতা নিয়ে কৃষিকর্মে নিয়োজিত হতে হবে আল্লাহ বরকত দেবেন সম্পদ তো আল্লাহ দেন আমি জাকাত আদায় করব ফসলের জাকাত দেব এই চেতনায় আমাদের কৃষি কর্ম করতে হবে অন্যান্য কর্ম করতে হবে পরিশ্রম কর্ম নিজেই এবাদত সমাজ দর্শক এগুলো রসল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছি আমরা বর্তমান সময়ে অধিকার সচেতন সবাই নিজের অধিকার দাবি করেন দায়িত্ব সচেতন হতে চায় না দায়িত্ব পালনে অবহেলা করার পরেও অধিকার আদায় করতে চাই আর ইসলাম আমাদেরকে দায়িত্ব এবং অধিকার দু বিষয়ে সচেতন করে তবে বেশি সচেতন করে দায়িত্ব পালনে অধিকার পাওয়ার চেষ্টা করো না পেলে প্রয়োজনে আদায়ের চেষ্টা করো শরীয় সম্মতভাবে না হলে ক্ষমা করে দাও আল্লাহর কাছে পাবে কিন্তু দায়িত্ব অবহেলা করো না তাই ইসলাম শ্রমিকের দায়িত্ব এবং অধিকার দুটোই বলে দিয়েছে শ্রমিকের অধিকার রয়েছে আল্লাহ রসুল সালাম বারবার এগুলো বলেছেন আপনার অধীনে যে শ্রমিক শ্রম করছে তার অধিকার কি আল্লাহ রসুল সাল ইসলাম তার জীবনের অন্তিম ওসিয়তের অন্যতম ছিল আসলা আসলা অমা মালাকাতমা নামাজ এ ব্যাপারে সচেতন থাকবে কোন অবস্থা এটাতে অবহেলা করবে না আর তোমাদের অধীনস্থ দাস দাসী অথবা শ্রমিক যারা তোমাদের অধীনে কর্ম করে তাদের ব্যাপারে সচেতন থাকবে তাদের ব্যাপারে সচেতন থাকবে তাদেরকে কষ্ট দেবে না মানবতার মুক্তির দূর মানবতার কল্যাণে যিনি জীবনকে অতিবাহিত করেছেন অন্তিম উপদেশ দিয়েছেন দুটো সলা যে সলাতের মাধ্যমে তুমি মানুষ হবে অমা মালাকাতাই মা তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে সচেতন থেক তাদেরকে কষ্ট দিও না রসোল্লাহাম কিভাবে মুমিনদের মন মানসিকতা তৈরি করেছেন একটা বুঝতে পারবো তিনি বলছেন মদিনা থেকে দূরে মরুভূমির চট্টগ্রাম রাবজাই আবুদার গেফারি রাজি আল্লাহনু বসবাস করতেন আমরা যাওয়ার ফতে তার ওখানে গেলাম দেখা করে গেলাম আবদিহি বরুদ্দিন মিতলু তার গায়ে একটা সুন্দর চাদর তার কৃতদাস তার গায়েও ঠিক সেই চাদর তার পরনের কাপড় ইজার এবং দাসের হৃতদাসের চাকরের ইজার একই কাপড় তা আমরা বললাম ইয়া আাদার লও জামা তাহমা কানা হল্লা তোমার চাকরের বা আপনার চাকরের গায়ে যে চাদরটা দামি আপনার গায়ের চাদর এই দুটো একসাথে করে আপনি যদি একটা গায়ে দিতেন একটা পড়তেন তাহলে দুটো মিলে একটা সেট স্যুট পূর্ণ সুন্দর দেখা যেত আর আপনার পণ্যেরটা ওইটা দিলে ও আরেকটা পড়তো তখন আবুদার গে ফারি রাদ্লা বললেন কানা বাইনি ওয়া বাইনাম রাজিনা ও কানা তু উম্মুহু আাসু বে উম্মি আমার সাথে একজন ভাইয়ের ঝগড়া হয়েছিল ওই ভাই অনারো কিতদাস কাফ্রি আফ্রিকান আমি তার মা তুলে গাল দিচ্ছিলাম ওই ভাই রসল্লা সাল্লামের কাছে যে আমার ভিতরে করে আমি যখন রসুল্লাহ কাছে গেলাম আল্লা তুকাল ইহা বাদার আই আর তাহু তাকে তার মা তুলে গাল দিছিল কালো মায়ের বেটা আমরা যেমন বলে থাকি দাসের বান্দির বেটা অথবা চাকরানির ছেলে অথবা এই ধরনের একটা বাজে কথা তাকে বলছিলাম রসুল বললেন তুমি ওর মা তুলে গালি দিছিলে ওর বংশ তুলে ওর মায়ের রং তুলে ওকে গালি দিছিলে ওর মায়ের ভাষা বর্ণ তুলে ওকে গালি দিছিল এটা তো আমাদের অভ্যাস কেউ কাকে গালি দিলে সে তার বাপমা তুলে অনেক সময় গালি দিয়ে ফেলে ইয়া আবাদার ইমরিকে জাহেলিয়া আবুদার তুমি এখনো তোমার ভিতরে জাহেলিয়া গেছে ভাই যে আল্লাহমুল্লাহ তাহাত আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে রেখেছেন মাত্র কিন্তু তারা তোমাদের ভাই দেবে না যদি দাও তাদেরকে কর্মপালনের সহায়তা করবে আল্লাহ রসুলাম আমাদেরকে মূলনীতি দিয়েছেন দর্শক ইসলাম দাস প্রথা বিলোপে বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করেছে তবে সবচেয়ে বড় প্রক্রিয়া মনোজগতকে সংশোধন করেছে পাশ্চাত্য জগতে দাসপথা আইন করে বিলোপ্ত করা হয়েছে কিন্তু বর্ণবাদ বিলুপ্ত হয়নি। মনোজগতে এখনো রয়ে গেছে একজন কালো মানুষ মন্ত্রী প্রেসিডেন্ট হলে আমরা অনেক কথা বলি কেন বলি কারণ মনোজগতে এখনো বর্ণবাদ রয়ে গেছে এটাকে বিশেষ কিছু বড় কিছু মনে করি কিন্তু ইসলাম মনোজগত থেকে বর্ণবাদকে বিলুপ্ত করে সবচেয়ে আগে ওরা তোমাদের ভাই মক্কা বিজয়ের পরে কাবাঘরের সাদে কালো কাফরি বেলালকে উঠালেন তখন আরবের জাহেলিরা বলেছিল কেউ কেউ যে আমার বাপ মক্কার উপরে কালো লোক উঠেছে বন্যবাদী চেতনা তাদের ভিতরে ছিল কিন্তু ইসলাম এটাকে বিলুপ্ত করেছে দর্শক পর্যালোচনা করব আমরা আরো সুন্দর করে চেষ্টা করব তবে বিরতির পরে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ জেনে নিন ইসলাম আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বি আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান আমাদের অনুষ্ঠান ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদে। शुक्रवार सकाल सा स्कूल be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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম রসল্লাহ সাল্লামের নির্দেশনা শ্রমিক দাস তাদের ব্যাপারে আমাদের আচরণ কি হবে রসল্লাহ সাল্লাম বর্ণমাতকে বিটিয়ে দিয়েছেন হৃদয় থেকে মনোজগত থেকে সেই দেড় বছর আগে খোয়া নক তোমাদের ভাই আমরা এখনো আমাদের বাঙালি সমাজে বর্ণ বৈষম্যের মতো বৈষম্য রয়েছে আপনার শ্রমিক আপনার বাড়ির সুইপার আপনার বাড়ির পরিচ্ছন্ন কর্মী আপনার কর্মস্থলের গাড়ির চালক অথবা শ্রমিক কর্মের জন্য সে দায়িত্ব পালন করবে অবশ্যই তার থেকে কর্ম বুঝে নিতে হবে কর্ম অন্যায় করলে তার জন্য বিধান রয়েছে কিন্তু কর্মের বাইরে সে আপনার ভাই আর শ্রমের মানটা কেমন হবে রসল্লা সাল্লা স্লাম বলে দিলেন সাধ্যের ভিতরে ঠিক যেভাবে একটা মানুষ করতে পারে তার বিশ্রাম কর্ম তার পরিবারের দায়িত্ব পালন করে সাধ্যের ভিতরে শ্রমের মান এবং শ্রমের পরিমাণ রাখতে হবে দর্শক অন্য হাদিসে রসল্লা বলছেন আতুল আজিরা কাবলা শ্রমিকের মজুরিটা শ্রমের পারিশ্রমিকটা তার ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও কোনো টাল বাহানা নয় এক মিনিট দেরি নয় কর্মশেষ তার বেতনটা পেয়ে যেতে হবে এখানে যেন কোনো ব্যস্তই না ঘটে এদিকে রাখতে রসল্লাহ সাল্লা নির্দেশ দিয়েছেন অন্য হাদিসে আসছে আবদুল্লাবিনা অমারদিয়াল আল্লাহ তালন এক ব্যক্তি রাসলাল আলী সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো ইয়া রাসল আমাদের যে চাকর খাদেম শ্রমিক এদেরকে কতবার ক্ষমা করা যাবে শুধু তারা অন্যায় করে নির্দেশ ঠিক পালন করে না ভুল ভ্রান্তি করে ক্ষমা কতটুকু করতে হবে শাস্তি কখন দেওয়া যাবে রসল আল্লাহ সাল্লাসলাম চুপ করে থাকলেন লোকটা আবার প্রশ্ন করল আবারও প্রশ্ন করলো রাসল সালাম বলেন অফো আ তোমাদের চাকর শ্রমিক কর্মীরা তারা ভুল করলে প্রতিদিনে অন্তত সত্তর বার তাদেরকে ক্ষমা করে দেবে দর্শক কাজ আদায় করতে হবে কিন্তু তাদের ভুলের জন্য শাস্তি দেওয়া যাবে না ভুল করেছে রাগ করেছেন অথবা তাদের উপরে দৈহিক মানসিক টর্চার করেছেন এই অধিকার ইসলাম দেয়নি আল্লাহ রসুল্লাহ নির্দেশ দিলেন প্রতিদিনে অন্তত সত্তর বার তোমার চাকর খাদেম শ্রমিককে তুমি ক্ষমা করে দেবে দর্শক এর পাশাপাশি শ্রমিকের দায়িত্ব বিষয়ে সচেতন করে দিয়েছে এটা এমন নয় শুধু অধিকার নেব অধিকার নেব আমার দায়িত্ব চিন্তা করব না শ্রমিকদেরও বুঝতে হবে আপনি অতি অল্প ফরজ এবাদত পালন করেছেন আপনি রিক্সা চালাচ্ছেন আপনি শ্রম করছেন ফরজ নামাজটা আদায় করেই শ্রমে চলে গেছেন মালিকের অধিকার আদায় করছেন আল্লাহ তাল্লার কাছে বেলায়েতের জন্য যথেষ্ট কারণ আপনি তো অত্যন্ত বড় এবাদতে নিয়োজিত রয়েছেন কিন্তু বান্দার হক অবহেলা করলে আল্লাহর হকের তুটি আল্লাহ তবাক করলে ক্ষমা করে দিবেন বান্দার হক বড় লোকের হক মারলে আল্লাহ মাফ করবেন এমন কোনো কথা নেই গরিবের হক বড় লোকের হক সবার হকই হক কাজেই মালিকের হক সম্পর্কে রসুল্লাহাম আমাদেরকে সচেতন করেছেন আলা আল্লাহুল্লুকুম রাইন ও আকুল্লুকুম মস উলুন আর প্রত্যেকেই অভিভাবক দায়িত্ববান প্রত্যেককেই তার অধীনের ব্যক্তিদের সম্পর্কে সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সবার কথা বলার পরে মালিকের কথা বলার পরে আল্লাহ শ্রমিকের কথা বললেন ওয়াল রাইন আলা, শ্রমিক বাড়ির কর্মস্থলের শিল্প কলকারখানার যে যে পর্যায়ে দায়িত্বে আছে সে তার মালিকের কর্মদাতার সম্পদের দায়িত্বশীল এই সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন একটা কর্ম শিল্প কৃষিকর্ম খামার যেখানেই আপনি কর্ম করেন না কেন আপনার মালিক আপনাকে দেখছে না এই আপনি মনে করেন না যে আপনার রব আপনাকে দেখছেন না আপনাকে আপনার রব জিজ্ঞাসা করবেন আপনার ত্রুটি ছিল কিছু নফল মোস্তাহাব এবাদত করতে পারেননি কোনো সমস্যা নেই ফরজ এবাদত সাধ্যমতো সামান্য করেছেন ত্রুটি বিচ্ছতি হলে আল্লাহ তালা আপনার মন মানসিকতা জানেন আল্লাহর কাছে কতটুকু ওজোর দিতে পারবেন আল্লাহ জানেন কিন্তু বান্দার হক নষ্ট করলে আপনাকে কি কৃষিক্ষেত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি ঠিক করে পালন করেননি মালিক হয়তো জানেনি আল্লাহ আপনাকে হিসাব নেবেন প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে কাজেই আমরা অধিকার সচেতনতার পাশাপাশি দায়িত্ব সচেতন হই শ্রমিকের অধিকার আদায় করি আমাদের অধিনে যারা কাজ করছে তাদের অধিকার আদায় করি আর শ্রমের অধিকারও আদায় করি শ্রমের একটা অধিকার আছে সেটা হলো শ্রমকে সম্মান করা এটাকে এবাদত বলে গণ্য করা আমরা এখানে বড় ভুল করি আমাদের বাঙালি সমাজে মুসলিমগণ দিনদার মুসলমানগণ শ্রমকে ঘৃণা করেন আমার সন্তান হোটেলের বয়ের কাজ করবে অথবা গাড়ির গ্যারেজে কাজ করবে অথবা কৃষি জমিতে কাজ করবে এটা আমরা অপমানজনক মনে করি আর ইসলাম বলে না এটা বড় এবাদত এটাকে তোমরা উৎসাহ দাও শ্রমকে সম্মান করো শ্রমকে বাদত হিসেবে গণ্য করো শ্রমিককে সম্মান করো তাকে আল্লাহর মোত্তাকি পরহেজগার ওলি হিসেবে গণ্য করো যদি তার ভিতরে ইমান এবং তাকার অন্যান্য দিক থাকে কখনোই কোনো কর্মীকে শ্রমিককে অবমূল্যায়ন করো না সাদা পোশাকধারী মানুষটার মূল্যায়ন করলে আর শ্রমিক তার গায়ে ঘাম রয়েছে তার প্রতি একটু বিরূপ ধারণা পোষণ করলে এটা তোমার ইমানের সাথে সাংঘর্ষিক সাদা পোশাকধারী সে পরনির্ভরশীল হলে আল্লাহর কাছে দূরে আর যে শ্রম করছে রিক্সা চালায় শ্রমের কাজ করে অথবা যে কোনোভাবে শ্রমের কাজে নিয়োজিত সে আল্লাহর বড় এবাদতে নিয়োজিত রয়েছে সে আল্লাহর পথে জেহাদের মতো মুজাহিদের মতো মর্যাদা আমাদের কাছে দাবি করে আশা করে পাশাপাশি আমরা যদি শুধু শ্রমিকের অধিকারের কথাই বলি দায়িত্ব সম্পর্কে না বলি এটা ইসলামী চেতনা হবে না শ্রমিককে শ্রমের ব্যাপারে প্রতিটি কর্মীকে কর্মের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে তার দায়িত্ব পালন করতে হবে সময়তো দর্শক অনেক সময় আমরা মালিকের উপরে রাগ করে কর্মবিরতি রাখি আবার বেতন নি না চুক্তি অনুযায়ী কর্ম করতেই হবে মালিকের সাথে বিরোধ হতে পারে আমরা আমাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি কিন্তু যতক্ষণ চুক্তিবদ্ধ রয়েছি যে এই কর্মের বিনিময়ে এই বেতন ততক্ষণ আমাকে কর্ম করতে হবে আমরা কর্ম পালনের পাশাপাশি দাবি আদায়ের জন্য চেষ্টা করব কিন্তু এমন যেন না হয় আমি মালিক থেকে বেতন নিচ্ছি কর্মস্থল থেকে বেতন নিচ্ছি কিন্তু চুক্তি পরিমাণ কর্ম আমি করছি না দুনিয়ার কেউ না জানলে আল্লাহ তালা আমাদের এই বিষয়ে হিসাব না নিয়ে জিজ্ঞাসা না করেছাও দর্শক আমরা সুন্নাতের আলোকে শ্রমিক শ্রম উপার্জনের গুরুত্ব উপলব্ধি করেছি পরনির্ভরশীল হওয়াকে ইসলাম খুবই নিন্দা করেছে রসল্লাহ সাল্লাস্লামে সোহিহাদিসে বলছেন তুমি কাট কাটো জঙ্গলে কাট করাও এটা ভালো কিন্তু পরনির্ভরশীল হয়েও না দর্শক রসল্লা সাল আলী সাল্লাম নিজে কর্ম করেছেন সাহাবিরা কর্ম করেছেন আর কর্মের ফজিলাত বলেছেন মর্যাদা বলেছেন ব্যবসায়ের মর্যাদা বলেছেন শ্রমিকের মর্যাদা বলেছেন মা আকালা আব্দু আতিয়া আল্লাহ তালা পবিত্র খাদ্য ভক্ষণ করা আমাদের জন্য ফরস করলেন তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো যা তোমাদের দিয়েছি আর আল্লা রসুল সালাম বললেন এই পবিত্রের ভিতরে সবচেয়ে পবিত্র হলো যে নিজে কর্ম করে খাই পরনির্ভরশীল হওয়া আমাদের সমাজে অনেক সময় মর্যাদা দেখা হয় একজন মানুষ পরনির্ভরশীল অন্যের কাছ থেকে নিয়ে ভক্ষণ করেন বিভিন্ন অজুহাতে ধর্মের নামেই হোক অথবা কর্মের নামেই হোক যে কোনোভাবে পরের সম্পদ তিনি নেন ভক্ষণ করেন এটাকে মর্যাদা বলে গণ্য করা হয় কখনোই নয় রসল্লা সাল্লাহ সাল্লামের সাহাবায়কেরাম কখনোই পরনির্ভরশীলতাকে পেশা নেননি আত্মনির্ভরশীল হয়েছেন ব্যবসা করেছেন কাজ করেছেন শ্রমিকের কাজ করেছেন পরের বাগানে কাজ করেছেন কিন্তু কখনো পরনির্ভরশীল হননি ধর্মের নামেও কারোর কাছে যে খাননি যে আমি ধর্মিক মানুষ আমাকে খেতে দাও এটা কখনো করেননি আমি ধর্ম প্রচার করছি আমাকে খাবার দাও আমি আল্লাহর জন্য বৈরাগী হয়েছি আমাকে খাবার দাও কখনোই নয় বৈরাগ্যবাদ ইসলামে নিষিদ্ধ পরের জন্য পরের খাদ্য খাব বিরাগী হয়ে গিয়েছি কর্ম করি না এর নাম ইসলাম নয় আল্লাহ রসুল সাল আসলামের কোনো কোনো সাহাবি বিরাগী হতে চেয়েছিলেন সংসারও করবো না উপার্জনও করব না আল্লাহরে বাদতবন্দি করব যা সে খাব নইলে না খেয়ে থাকবো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের দুধ ভাই অসমানি আল্লাহ তালা আনহুন অত্যন্ত নিকার মানুষ ছিলেন জাহেলি যুগেও মত পান করেননি মূর্তি পূজা করেননি রসল্লা সাল্লাহ সাল্লামের খুব প্রিয় ভাজন ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন বিরাগী হবেন সন্ন্যাসী হবেন কর্ম করবেন না আয় উপার্জন করবেন না অন্যান্য ধর্মে এই উৎসাহ দেওয়া হয়েছে কেউ যদি নিজের ব্যবসা বাণিজ্য নিজের পিতা মাতা নিজের স্ত্রী সন্তান ধর্মের জন্য ছেড়ে দেয় প্রচলিত বাইবেলের ভিতরেও আছে ধর্মের জন্য ছেড়ে দেয় তাহলে আল্লাহর কাছে শতগুণ পাবে ইসলাম তা বলেনি রসুল তার প্রিয় দুধ ভাই সাহাবিকে ডেকে আমাদেরকে বৈরাগ্যবাদের নির্দেশ দেওয়া হয়নি আমাদের কর্মের নির্দেশ দেওয়া হয়েছে সংসার করার নির্দেশ দেওয়া হয়েছে আমি বিবাহ করি সংসার করি সংসারে কি করতেন আল্লাহ একবার আমরা পরবর্তীতে আলোচনা করব। নিজের কাজ করতেন জুতা সেলাই করতেন ছাগল দহন করতেন কর্ম করতেন ঘর ঝাড়ু দিতেন এসমান রাহ বানিয়া আমাদেরকে বৈরাগী হতে নির্দেশ দেওয়া হয়নি সংসারমুখী জীবনমুখী ধর্ম পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এ পর্বে এখানেই শেষ করছি পরবর্তী কোন পর্বে অন্য কোনো বিষয়ে হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ আমাদের ততদিন ভালো রাখুন অমাত ফিক্লা বিসলাল্লাহ মোহাম্মদের নেবেলু মি সমাইন আসসালামুকুম্বর বারকাত হলে শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর শিরোনামে भलो भाव बुझ्वार की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন কুরান ও ইসলামী আদর্শ প্রতি রাত libunila kun tum my priya my sacrificed my life and my death are all for allah sustainer of the world dekho chamatkar all